কোন একটা খকরে গেছ মানুষটা তোমার তোমার একটা তোমার মাথায় আসার কথা না কারণ আমরা তো আগেই আত্মের লাভ বানিয়ে দিচ্ছি আগের দাভ তুলছে পাইছে নাполне গেছেন এজন্য এখন পাওয়া ওটা প্রতিষ্ঠিত কবিতা আজকাল দাদাজ্যে তুমি তো এত এত বড় অবদান দিয়ে দেন কারণ এইটা পুলিশ প্রতিষ্ঠাতি রাষ্ট্রীয় গলায় জনগণের সমস্যাটা সর্বজনীন আকাঙ্ক্ষা আল্লাহুম্মা সাল্লি আলা এই দুরুদ পড়ে নবসালামের সাথে সর্বজনীন আকাঙ্ক্ষা হয় না বড় কারণে করে আকাঙ্ক্ষা তুমি বুঝি গেছো যে সীমানা থেকে বের হয়ে একমাত্র করে সে অবশ্যই বটের সন্ধান হবে তিন নম্বর আল্লাহ একেবারে ছোট হয়ে যদি থাকে এই আলম কথা যদি অহংকার আমার দাদা বলি আমার মানুষের লক্ষ লক্ষ মানুষ থাকে আমি এত বড় বক্তা আর আমি আপনাকে আলিখ করতে বললাম আমি হেরে তোমরা রে ভাই ঠিক ঠিক এরকম অহংকার আল্লাহ এই বান্দাকে ওদের জেদ আছে বললাম এজন্য অহংকার মুক্ত হলে আল্লাহর কাছে অনুমোদিতময় সাথে সঠিক হক ও সরদারত্বটা তালিকা দিচ্ছেন আল্লাহ পাক সুরা গাফলের প্রবেশ করবে এবার ক্ষেত্রে কোনো অহংকার থাকার ইংলিশ অহংকার আমার একটা গো দরাজ আমি বুঝতে এটা একজন সাধারণ মানুষ সাধারণ ভাই বড় আগম না তিনিও আমার গো দরাজিতে এই অহংকার ঢুকে গেলে আপনারা চবেনা আমি একদিন একজন বিশ্বাহে কে জিজ্ঞাসা করতে পারি কোথায় গেছেন আমাদের পূর্বেকার এত আকারে এত বুজুর্গ সবাই করেছে আচ্ছা আপনি আসা করেন বুঝে দেন কোথায় আছে বলতে গেছিলাম কি দেখবেন এটা বলো কি গরু দেখেন একটু এখন সব আছে আমি তো পারলে গভর্নরা এখন যে يقول الزجاج وليس يقول لك حبيث سناني حبيث سناني أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم واتوب إليك أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحج القيوم একদিন এমন হুজুর ইন্ডিয়া থেকে আইস বাংলাদেশে ধরার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষের কেন ডাক্তার কেন বৈশবের পুজোরটা নাস্তিক হুজুরিটা মুনাফে এটা তো আর সহজে বোঝা যায় এই মানুষগুলো আগে ডাক্তার বিভিন্ন রকমের কথা বলছে তার বিরুদ্ধে তারা এই জাতীয় কথা বলে এটাই এটা তারা প্রমাণিত হয় না একেবারে বোঝা যায় যে এখন এভাবে তারা বলাভূতি করতেছে আগ়ে শরিয়তের সমস্ত আক্রান্ত হবে তোমার বাহিরে গেলেই সেখানে যিনি আমাদের বাংলাদেশের বহাজ বিশেষজ্ঞ সবচেয়ে বড় বিশেষজ্ঞ যিনি মোদী বাজ করতে চায় তিনি সত্যি বতর দলিল হিসাবে কোন পক্ষ পেশ করতে পারবে না এটা লিখছে মন করা হইল দাঁড়াইতে পারেন আপনি দাঁড়াইতে পারেন দেখা যাওয়া ধন্য এর জন্য শব্দ নিয়ে বিষয় সময় আমাদের কোন বুজুর্গ আমাদের কোনো আকার দল দেওয়া যাবে কোন দলিলাই কোন দলিল তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যদি কেউ এই নীতিমালা ঠিক করে যে আমার সকলের দলিল মিলার পর আর তাহলে যখন সব কি আসবে তখন আর মেদাত থাকবে তখন মেদাগুলা সহজে বাস্তবো সুসের কর্মার আপনার যখন আপনার সামনে কোরআন কালীন একটা আয়াত শুনে দিল যা মিলালিতা এখানে আল্লাহ বলছে তোমাদের কাছে নূর আসতে আর কিতাব নবীন আসতে এখানে নুরের ব্যাখ্যা কিতা নদী এখন নূর কিন্তু আল্লাহ কেনার নেই তো আমরাও নাম না পাপ কর না আপনারা কি নূর নাকি নূর মসজিদে জ Prayers সময় আমরা আমার তো হয় না কি হয় না যদি পদু হয় তাহলে আমরাও তো মাথা থেকে স্বপ্ন কি বলে দূর না আচ্ছা একশো বাসি পড়ায় শোনেন আলো নাই জিনিস তারা জীবিত শহীদের না কথা আছে না শহীদ যদি না শহীদের পর আল্লাপা পুরানি কথা কিন্তু নিয়ে যদি আপনি বেদাত কিনতে পারতে পারবেন না যেভাবে বুঝছেন সালাব্দিকে রাত্রেলা করতে হবে একজন কেউ জিজ্ঞেস করলাম ভাই আপনি যে তোমার নামে কর আমার রবের নাম আল্লাহ এই জন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ করিটা আমি এই অল্পের দিকে খেয়াল করে সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করছেন নাহলে হয় বুঝতে পারেন এই আল্লাহ সন্ধ্যা সক্ষম করবে তার চিনতে হবে আশ্রমে যারা ছেলে মুক্ত এই সকল লাগবে এবার আসুন যে জিনিসগুলো এক নম্বরে আমি কল্যাণ করা এগুলো তেলাবাদ করার পরে মহাপীর শেষে মানে সবসময় আয়া করতেন তাহলে জাহান যদি থাকে জাহাজ থাকে সে জাহের তাহলে হতে পারে দু নম্বর একটা কেউ কেউ বলে তার কাছে আমি তারা বুঝতে তো সব দেখব না আমরা সর্বত কি দেখলাম দেখতে হবে সে আলো কিনা আলো ভেদা হলে তার সঙ্গ তার উপিত্যাগ করতে হবে তার সাথে এই জন্য এলেন নেওয়ার আগে বক্তাকে চিনতে হবে রাখি দেখি মার কোনো কোনো বক্তা আসে শুধু প্রচুর করে আঁখিটা বায়াম করে না আখিটা কথাবেন আঁখিটা গোপন রাখে আমি এটা দিতে চাই দেখার জন্য আপনার এমন একটা আঁখিটা ঢুকেছিল আপনি এরকম শুরু করতে হবে কিছুদিন আগে দেখলাম নতুন নতুন যখন বক্তা আসে ইন্টারনেটের ফেসবুকের কথা মানুষ সব দুই একটা কথা ভালো শুনে সেই যে তোমরা কথা বলছো না আল্লাহর নামে কথা বলছো মানুষ সব পাগল হয়ে যায় পরে যে ওই না ঠিক সওইয়াত জন্নামে হয় সওইয়াত জন্নাম দূর করে আল্লাহ বলেন তোমরা করেন ফালিয়াহদাল্লাযিনা ইউখালকুনা আমরিজি আপসুয়াহু হতমা কোন মুর কোন আকারে কোন স্নাই অগ্রাজিকা করা যায় করেন যত বড় মুক্তি না কেন আকলকে প্রাধান্য দেওয়া যাবে না আকলকে প্রাধান্য দিলে আপনি তার থেকে বাঁচতে পারবেন না স্বয়ং করবে সুস্থ না খারাপ হতে পারে এত বড় আপনি বলছেন আমাদের দেশের একজন বড় লক্ষ লক্ষণ সাহেব দেখবেন আপনি নামাজ অলি সাহেব লেখেন যেহেতু এখন দেখা যাবে তিনি বললে বলবেন ঠিক নহেবেন মিথ্যা সত্য নহে তো বলা ধর অবস্থাতে এই জন্য সত্য কালা বেলা এটাকে ভুল বলতে হবে অনেকে বলেছে না এরকম হয়ে যাবে সাত নম্বর এখানে কারণ তারা জানে এখানে আলোচনা হবে এই আলোচনা যদি কক্সবাজারে হয় এই আলোচনা যদি রাঙ্গাবাটি হয় বাংলা হয় পাহাড় বনগুলো চলে যেতে হবে না যে আজকে একটি বিষয় আমি বলে রাখি আমাদের দেশে যারা বেদার যারা রাজনুড় বেতা যারা বেদার্থ পছন্দ করেন বেদার্থ চাষ করেন বেদার্থ লালন করেন বেদার্থে মোটা করেন আমরা দেখেছি সিলেটে চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে তারা সব এক ভয় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে সূর্ণ বিরুদ্ধে তারা সব ফিলের মরি ছড় কিন্তু এর জন্য আমাদের কঠিন মজবুত করতে দরকার আমাদের দল একটাই বিরুদ্ধে পক্ষে সুন্দর ঐক্যবদ্ধ ভাবে সেখানে চলা যাবে না সেই প্রোগ্রামকে সফর করার জন্য সেখানে আপনারা কঠিন ভাবে উত্তর হবে নিজেদের ভিতরে তলাধুলি করা যাবে না এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং প্রিয় ব্যক্তি ডাক্তার দীর্ঘায়িত করে দিন করে দিন তিনি সহ আরো যে সকল ব্যক্তিরা বর্তমানে সাহেবকার আছেন আগামী দিনে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হইতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা মাঝে মাঝে এই দাওয়াতের কাজ করতেছেন তারা দেখতেছেন ভালো আগে পাচ্ছেন যে সমাজের সব তারা এক মঞ্চে এক জায়গায় আসতে পারবে না কেন আমাদের দলীয় সংকীর্ণতা থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে বের হয়ে এসে আমাদের কোন দল নাই মত নাই একটাই মত আমরা তো ঈদের আমরা দেখি জিজ্ঞাসা করে তৎকালীন কি জমি না আন্দোলনের না কিসের কাছে যে কথা বলবে সেটা কোন দলে এটা বোঝার দরকার কি বলে ইমাম এটা বড় বিষয় এই ভিত্তিটা আমি সবাইকে অনুরোধ করব। এই বেদাকে বাংলাদেশ থেকে দূর করতে হলে আস্তে আস্তে দিন দিন দিন সৌন্দর্যপন্দীরাও আমি ঐক্যবদ্ধ হইতে হবে সর্বাসের যে পয়েন্টটা আমি শেষ করে দিবো সেটি হলো যে সব সময় নির্ভরশীল হইতে হবে আমাদের দেশের একজন বড় আলেম যিনি লক্ষ লক্ষ আলমের নেতৃত্ব দেন তিনি একটি বক্তৃতায় তোমরা। তিনি বলছেন আমরা সহি আমরাই তো বড় আলেস তাহলে এই জাতি আর বেদার থেকে মুক্ত হবে কিভাবে এই জন্য আমাদেরকে